تصلى ناراً حامية تسقى من عين آلية ليس لهم طعام إلا من ضريع لا يسمن ولا يغني من جوع وجوه يومئذ ناعمة لسعيها راضية في جنة عالية لا تسمع فيها لاغية فيها عين جالية সুরন মত পর্যন্ত আপনাদের সামনে এখন তিরাবত করলাম এই আয়াতগুলিকে সামনে রেখে আজকের আলোচনা আর এই আয়াতগুলির সংক্ষিপ্ত আলহা আসিয়া এই সরার নাম মানে হচ্ছে আচ্ছাদনকারী নির্বাপনকারী কেয়ামতের যে ভয়াবহ দিন সব কিছু ঢেকে ফেলবে তাই এই কেয়ামতের নামই হচ্ছে আলহ আসিয়া দিন কারো ভয়ই চলবে না কি অবস্থা কেয়ামত হওয়ার পর তার কিছু নিদর্শন কেয়ামতের বিবাহ ও আলী গেলিমের অনেক জায়গায় করেছেন এর মধ্যে থেকে এই সবাই হালকা তাই আপনারা শুনবেন আল্লাহ بسم الله الرحمن الرحيم هل أتاك حديث الغاشية وجوه يومئذ خاشعة عاملة ناصبة تصلى نارا حامية تسقى من عين آمية ليس لهم طعام إلا من ضريع তোমার কাছে কি আচ্ছাদনকারী সেই ক্রিয়ামতের দিনের সংবাদ এসেছে এসেছে জবাব অবশ্যই এসেছে অর্থাৎ আল্লাহ রসুন আপনার কাছে সেই কেয়ামতের কথা এসেছে জন্য আগ্রহ সৃষ্টি করার জন্য বলছেন তোমার কাছে কি কেয়ামতের সংবাদ এসেছে আচ্ছাদনকারী নির্বাহনকারী সেই দিনের সংবাদ এসেছে ঢেকে ফেলবে আর সেটাই হচ্ছে কেয়ামতের দিন এই কেয়ামতের দিন সম্পর্কে আলমিন সৌরতুল হাজের অথমা আয়াতে বলছেন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 সকলকে উদ্দেশ্য করে মানব জাতি কি মানব জাতিকে সেইন কম্পন সেটি মহা একটি পর্যায় মহাসম্পর্ক যে মা বাচ্চাকে দুধ পান করছে এমন সময় যদি ওই বিপদ এসে যায় অর্থাৎ এমতের সেই নির্দেশ এসে যায় আমার পক্ষ থেকে আর সেই বিপর্যয় শুরু হয় তখন যে মা বাচ্চাকে তার কুলে নিয়ে দুধ খাওয়াচ্ছে হামলা যদি কোনো মা থাকে কোন মহিলা থাকে গর্ভবতী এই অবস্থা দেখে। লোকজন যেমন নেশাগ্রস্ত ও তো নেশাগ্রস্ত নয় কিন্তু আল্লাহ আজা হচ্ছে কঠোর কঠিন সেই সেই কেয়ামতের কথা আলী আমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছেন সেই কেয়ামতকে স্মরণ করছে সংবাদ এসেছে সেই আচ্ছাদনকারী দিনের কথা এসেছে যে বিপদে তার মানে এসেছে কেমত যখন হবে ওই কেয়ামতের কিরকম হবে ইসলাম আল ইসলাম কিরকম সিংহায় ভুগ দিবেন তারপরে এক ফুক দিবেন সব ধ্বংস হবে দ্বিতীয় লোক সকল আলমীর সামনে দণ্ড হবে তাড়াবে দিন কোথায় পালাতে পারবেন বিমান যুদ্ধ বিমান নিয়ে অথবা অন্য কিছু নিয়ে যুদ্ধ জাহাজ নিয়ে কোথায় যাবি কোথায় যাবার জায়গা এই সেদিন তোমরা সবাই এক সেই কিয়ামতের দিনের সামনে মানুষ দাঁড়াবে আর এই হচ্ছে আগরাতের প্রথম স্তর মোদের পরেই শুরু হয়ে গেছে আপনার কিয়ামত আর আসল কেয়ামত উই কেয়ামতের দিন যেদিন সমস্ত সৃষ্টি আবার উঠবে পুনরায় এই মাটি থেকে আবার তোমাদেরকে তুলবাহান আমাদের সৃষ্টিকর্তাকে আমাদেরকে মারলে কে আবার পুনর্জীব দান করবে স্মরণ করা তার নির্দেশ পালন করা ঠিক নিক্লাহ আমাদের সকলকে তো অভিজ্ঞান আচ্ছা সেদিন যখন কে আমাদের দিন উঠবেন এর পরে। দুই স্ত্রীর উল্লেখ করেছেন বলছেন মিন কিছু সংখ্যক মুখমন্ডল চেহারা হ্যাঁ অবনোমিত থাকবে নারী চেহারা অবনোমিত নিচু অবমানিত মানুষ লজ্জিত হয় তখন আর শির উঁচু থাকাতে পারে না ঠিক না নিচুর দিকে থাকে নিচের দিকে তো কিছু সংখ্যক মানুষের চেহারা থাকবে কিছু সংখ্যক মানুষ সেদিন বঞ্চিত থাকবে কারণ তারা মনে করবে নিজেরাই বুঝবে আমরা কি করেছি আঘলাতের যে লাঞ্ছনা ওইটা হচ্ছে বড় তাই আপনি আঘরাতের লাঞ্ছনাকে জলাঞ্জলি দিয়ে দুনিয়ার ইজ্জত আমাই করবেন না কথা বুঝতে পেরেছেন দুনিয়ার ইয়া ইত্যাদি হক মানলেন না ইজতের জন্য তাহলে কি হবে কে আমাদের দিন কে আমাদের দিন আপনি লাঞ্জিত হবেন দেখবেন ইনশাল রবুল আলমিন লাঞ্চনার শিকার হয়ে গেলাম অসুবিধা নেই হয়তো কিছু দিনের ভিতরে রবুল আলমীর আপনাকে এই দুনিয়াকে দিয়ে দিতে পারেন আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুরুতে যখন তিনি নবী হলেন রাসূল হলেন সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু হে সবাই বলো লা ইলাহা ইল্লাল্লাহ বিশ্বাস করো যে আল্লাহ তাআলা সত্য গুণ ইলাহ নাই এবারে তোমরা বলো মুখ দিয়ে বলো মন দিয়ে বিশ্বাস করো আর তা প্রচার তখন বলল হায় রে হাই এতদিন তো বিশ্বাসী মানুষ ছিলাম আগে তাদের কাছে এমন ব্যক্তিত্ব ছিলেন যার মতো কোন লুক ছিল না তারা বিশ্বাস করতো এতদিন হয়ে গেছে আচ্ছা এই যে এই যে হালকা একটা অপমান আল্লাহকে তার অপমান করলো এতে কিছু কমেছিল কিন্তু আলহামদুল্লা ভুল প্রান্তি আছে কিন্তু একটা জিনিস এখানে আছে এই শহরে আপনার আছেন কোন জায়গায় গোপা পূজা আছে এই শহরে আপনার আছেন কোন জায়গায় গুরু পূজা আছে আল্লাহ আপনাদের গিয়েছেন এবারে আপনি হক মানবেন আমল করবেন আর হক প্রসার করবেন যদি এরকম হয় আপনি হক অপরাধ করে তাহলে আল্লাহ রবুল আলমীর দিয়ে হক অগ্রাহ্য করো তাহলে কি আমাদের দিন কি রেকমীর কিছু মানুষের চেহারা থাকবে লজ্জিত অপমানিত অবনমিত বলছে আগবেলা ওই দিন তারা কাজ করবে কর্ম ক্লান্ত না ক্লান্তি কারণ যারা আল্লাহ ফরমানি করবে এমদের দিন ওরা শিকল দ্বারা বাধা থাকবে তাই না শৃঙ্খলিত থাকবে হাতে পায়ে বেড়ি পড়া থাকবে আহ আরেক কোথায় লিখে পড়া হবে জাহান নামে কর্মক্লান্ত পরিশ্রান্ত আর কোন গুরু মা বলেছেন তার তো সি দুনিয়াতে ভালো কাজ করেছে কিন্তু ভালো কাজ করেন করেনি সমাষ্য ভালো কাজ বলে যাবি ভালো কাজ করেছি নজর মেয়াদ পেশ করেছে নজর মেয়াদ পেশ করেছে কবরের নাম কবরে গাছ কবরে বাচ্চা দিয়েছে কবর কে করে বার্ষিক ঈদ উৎসব করেছে সব হচ্ছে যার ফলে কেমন কি হচ্ছে অর্থাৎ ফল ওইটা কাল কে আমাদের পাকড়া হবে আল্লাহ আমাদের হেফাজত টেনে টেনে নিয়ে যাবে শিকল বাদ অবস্থা যদি এরকম বেড়ে পড়ে আর হাতে হাতে হাতে এরকম শিকল বেঁধে যদি তাদেরকে টেনে টেনে নিয়ে যাওয়া হয় তাহলে তাদের অবস্থা কি হবে আমি না কর্মক্লান্ত পরিশ্রান্ত্বলন্ত আগুন বুঝলেন তোলা গুন দুনিয়ার যে আগুন এই আগুনের তুলনা ওইটার তেজস্ক্রিয়তা ওইটার মাত্রা উনসত্তর গুণ বেশি এই যে আগুন রয়েছে এই আগুনের তুলনা উনসত্তর গুণ বেশি তার মাত্রাণ্ড করা হয় আর যত বড় হোক এটা কি হবে এক গুণ এই গুণের সাথে আরো উনসত্তর গুণ বাড়িয়ে দিতে যে আগুন এর চেয়ে গুণ বেশি মাত্রা হচ্ছে জানোস অনিয়া ওদেরকে পানি খাওয়ানো হবে উত্তপ্ন ঝর্ণা হতে উত্তপ্ত জাহান্ন যারা যাবে জাহান নামী গড়া বলতে পানি দিয়ে দিবি পানিবার আসবে উনত্রিশ নম্বর আলমী বলেছেন وَإِنْ يَسْتَغِيْتُمْ يُغَاتُمُ بِمَا إِنْ كَالْمُهْنِ يَشْبِي الْمُجْهُ بِإِسَ الشَّرَابِ وَسَاءَتْ مُرْتَفَقًا يجب أن يكون هناك فاني لذلك يمون فاني دعوه جاء به مُهْلِر بوتو مُهْل تلل একটু আপনাদের কথা শুধু ইয়া পুরুষ ইয়া পুরুষ করবেন না যারা যাহার নামে যাবে তারা যখন রোগের কাছে বলবে ইয়া কারণে মুখমন্ডল জলে যাবে আচ্ছা আলোচনা শোনেন সাথে নিয়ে যাবেন আমি তোমার কাছে জাহান্ন থেকে আশ্রয় চাইছি জাহান্নকে বলবেন জান্নাতের কথা চাইবেন কথা সামনে আসছে জাহ্নাতিকে আশ্রয় চাইবেন আর জানাতা চাইবেন সাতবার এমনিভাবে কোন রেবায়াত এসছে তিনবারের কোথাও আর বিশেষ করে আমাদের নবী মোহাম্মদ যখন তোমাদের একজন শ্রেষ্ঠ পাঠ করে তখন যেন সে জীবন মরণের হিতনা থেকে আশ্রয় চাইছি আমাদের দেশে মনে হয় অনেক লোক আছেন শুনি। আমি যখন আমি হাদিস পড়েছি বাংলাদেশি হয়তো হাদিস গেছে। কিন্তু তার ছেলে আব্দুল্লাহ কে বলেছিলেন তুমি কি এই চারটি জিনিস থেকে আল্লাহর কাছে আশ্রয় তিনি বলেন চাই আর এর বিশেষ মাধ্যম হচ্ছে শেষ বই যে দোয়া তার জিনিস থেকে এই চার জিনিস থেকে আশ্রয় চাইবেন এটা শিখবেন যাদের জানা আছে আর যখন তারা চাইবে পারি তখন কি পারি বলছেন গলিত ধাতুর মতো পালি দেওয়া হবে ওই পানির বাক্য তাদের মুখমন্ডল জ্বালিয়ে দিবে আচ্ছা আপনারা ইয়াস বুঝু মুখমন্ডল চলে যাবে ওই গরম বাস বা গরম পানি তোমার সামনে যখন পেশ করা হবে আহমদুল্লাহ তাই আমরা কেউ তো জানো যেতে চাই না কেউ বলে অসুবিধা নেই আমি মুসলমান আছে বলে একদিন তো যাবো না খবরদার এরকম বলো না জিন্দেগি আখ রাতের দিন কেয়ামতের দিন পঞ্চাশ হাজার হবে আর তোমার দুনিয়ার জিন্দগি ষাট বছর আচ্ছা তোমার বয়স যদি বেশি হয়তো কত ওই ষাট থেকে সত্তর বছর আল্লাহ বলেছেন আমার কি না আমার উম বয়স সাত থেকে সত্তর বছর দেখুন এই পানি যখন তাদের কাছে পৌঁছাবে গরম পানি তখন তাদের মুখমন্ডল জ্বালিয়ে দিবে আর এই মুখন্ডলেব আহমেদ পনেরো নম্বর আয় তারা বলেছেন গরম পানি দেয়া হবে আর এই গরম পানি খেয়ে যাওয়া পানি হেলে গরম পানি এটা আরো ক্ষতি তাই এই থেকে সব সময় আশ্রয় দরবারে আর জাহাজ থেকে বাঁচার উপায় উপকরণ বাঁচার আমল করবে আর কিছু হয়ে গেলে স্বয়তন্ত্র সাথে আছে রবীন্দিনের দিকে সাথে সাথে রুজু করবেন রব্ল আলীন আমাদের খাতা টুচে মা করবে । পান করানো হবে এই উত্তপ্ত পানিটা কিরকম বুঝতে পারছেন গরম বাড়িটা কিরকম কেউ কেউ হয় বলতে পারে এই ঝর্ণা যদি জাহানের আগুনে থাকে তাহলে আগুন না এরকম কিছু লোক আছে জের তোলে দেখবে জের বোঝেন তো না জের তোলে খুব বের করে খুব হেফাজত খুঁজে খুঁজে একটা জিনিসের সাথে আপনি দীপ সূর্য আমাদের সকলের মাথার উপরে আসতে এখন সূর্য আসে দেখছেন আপনি বাইরে দুগুরে বেশিক্ষণ থাকতে পারবেন না যারা ইউজি করে কত কষ্ট করে করে তাই এখানে বিভিন্ন প্রতিষ্ঠান রয়েছে তারা লোকজনকে অনেক সময় ছাতা বাতা দিয়ে পানি টানি খাওয়ায় অতিরিক্ত গরম যদি হয় এই আচ্ছা অতচ সূর্য কত কোটি কোটি কোটি মাইস উপরে শুভানুল্লাহ আর কেয়ামতির দিন সূর্য আপনার মাথার উপরে আসবে ওই সময় আপনি সহ্য করতে করতে পারবেন শুভান আগারাতের ব্যাপারের সাথে দুনিয়ার কোন তুলনা হয় না কে আর কেমন দিন কি অবস্থা হবে সূর্য আসবে মাথার উপরে নিজের ঘাম শরীর ঘাম রে কারো নিজের পায়ের ঠাকুর পর্যন্ত আসবে কারো কারো ঘাম হাঁটু পর্যন্ত আসবে কারো কারো ঘাম কুমোর পর্যন্ত আসবে কারো কারো একদম কান পর্যন্ত আসবে নাটের ডগা পর্যন্ত এরকম যেমন মানুষ যেমন সাফ রাচ্ছে নিজের কাম ইন আলিল্লাহ ও ইন্নায়লিহীন তাহলে দেখুন তো আখরাতের কি অবস্থা আচ্ছা ওই সময় আল্লাহ আশ্রয় ছাড়া আর কোন আশ্রয় থাকবে আল্লা আশ্রয় ছাড়া আর কোন আশ্রয় নাই কোন প্রেসিডেন্ট নাই প্রধানমন্ত্রী নাই সেনাপতি নাই বাদশাহ নাই রাজা নাই অমুক আর তমুক সেদিন বলবেন একমাত্র আল্লাহ আকাশে এবং সেদিন আল্লাহ পক্ষ থেকে বলা হবে আজকের রাজত্ব বলা হবে আল্লাহ যিনি হচ্ছেন পরাক্রমশালী সেই আল্লাহ হচ্ছে আজকের রাজত্ব আর কার রাজত্ব চলবে না তাই সেই ভয় করুন একদিন মরব আপনি মরবেন না আগামী বছর পর্যন্ত থাকবেনা নতুন আসবে এটা একমাত্র কে জানে স্বয়ং রাগ আর কেউ জানে না শুভানন্দ তাই আমাদের কথা স্মরণ করুন এখানে আরো কোথাও আছে লম্বা করলে হবে না তাই সামনে যাচ্ছি এরপরে মানুষকে তার পানির কিছুটা বিবরণ আপনারা পেলেন তারপরে আসেন খাবার আমরা দুনিয়াতে পানিও খাই খাবার খাই না তো ওরা জাহান্ন জাহান্ন পানি খাবে আর কি খাবে বুঝতে পারছেন তো ইন্না যাবার কি খাবার নেই কাটা যুক্ত খাবার কাটা ফল মানে এমন ফল যেটা আটকে যায় সাধারণত যুক্ত লুসও কিনা আদি এই সাধারণত কাটা যুক্ত বলেন ফল বা খাবার বলেন যখন ওটা শুকিয়ে যায় যখন তাজা থাকে তখন এই আলি মিলিয়ে আশেপাশে আরব তখন লোকজন খায় খায় এটা হচ্ছে এক প্রকার উদ্ভিদ এখানে আরবি এর নাম শুভ্র বলা হয় এইটাকে শুভ্র করে আচ্ছা এটা হলো দুনিয়ার ফল আর বিষাক্ত খাবার আচ্ছা তারা ওই বিষাক্ত খাবার খাবে আচ্ছা খেলে কি হবে ভোগ সৃষ্টি হবে ইনআালিল পানি খাবে গরম পানি খাবে হাতে নিবে বুঝতে পারছেন জাহান নামে তৈরি নিবে কৃষ্ণার নিবারণের জন্য নিবে সে হয়তো মুশকিল তবুও নিবে তবুও পানি খাবে আচ্ছা দুনিয়াতে যদি আপনাকে কেউ আপনাকে আপনি বললেন পানি দিন ভাই আপনি দেখলেন নিয়ে একটু গরম পানি চায়ের জন্য ফুটন্ত পানি আপনি দেখলেন আমি ওইটা কিরকম খাবো আর জাহান নামীরা যখন তারা দিবেই যাবে এরকম বিকেল এরকম তৃষ্ণা পাবে তাদের আর রুপটা কিরকম হবে দেখছি জানে হয়তো এটা কিন্তু সে খাবে তাই কিরকম কিছু মানুষ বলে অসুবিধা নেই কিছুদিন যাওয়ার পরে তো আবার বেরিয়ে আল্লাহ তুমি আমাদেরকে আর আমাদের সকলকে তুমি এই হলো জাহান্নদের কথা এরপরে কথা প্রবুল দয়াশী বুঝতে পারছেন যদি খারাপ লোকের কথা বলেন তাহলে আবার ভালো লোকের কথা বলেন দেখবেন কোনো আস আছে না এরই জানি আর সর্বশ্রেষ্ঠ লোক কারণ ইমানদার কাতারে থাকবেন তো নেবেন তাহলে যাবেন তাহলে আমাদের সম্পর্কের সাথে নিজেও ভালো হবো আর সম্পর্ক থাকবে ভালো লোকের সাথে তুমি তো অভিজ্ঞতা ফর্মা এবার এই জায়গায় বলছেন ভাল্লোকের পরিচয় িয়া সোম মৌ ফুআ মৌ মরিম শ্রী কিছু সংখ্যক মানুষের চেহারা থাকবে আনন্দিত থাকবে নাই মা হাস্যজ্জ্বল থাকবে ওইসব চেহারা লবণ থাকবে সব হান আল্লাহ নিয়ে ঠাট্টা মেজুর করেছে আল্লাহ না আমাদেরকে নিয়ে ঠাট্টা মিজুর করেছে আমি যখন মসজিদে যাই সজাত করতে আমাকে বলে তুমিও দিকে মত হয়ে গেছো বলে না। আমাকে আল্লাহ করে আমি আজ আমার এই প্রতিফল পেয়েছি তাই তারা খুশি আলহামদুলিল্লাহ অন্যদিকে শৈতান বলে সময় তুমি যাবে না অথবা অবসতা পেয়ে যায় তাই এইসব কারা করার কারণে কি আমি তাদের চেহারা খুশি থাকবে এর প্রতিফল থেকে তারা হবে আলহামদুলিল্লাহ তাহলে আমরা সবাই ভালো হব শুধু শুনলে হবে না মন্ত্রী হ্যাঁ সেই কুচু জানতে শেষ। জান্নাতের বিবরণ কি জান্নাত করতে পারবে না স্পষ্ট করে কোরআন শুনে যা আছে তাই কিন্তু আসল জিনিস আল্লাহ বলছেন ব্যক্তি জানে না কোন মানুষ জানে না কোন জন্য জানে না দিয়ে তাদের চুপ শীতল করার মতো কি কি জিনিস রকম আলামী জান্নাতে তৈরি রেখেছেন কেউ জানে تقول لي براهل ولا تتللي كنت أصول قوت فرص وحالك يأبني بوز بل كيموتا قولوا سبحان الله فلا تعلم نفس ما مخفي لهم من كرة أعين جزاء بما كانوا يعملون رب العالمين حدثة قد سيطة بولي أعددت الصالحين ما لا عين امرأت নাম আছে কিন্তু আসল জিনিস নেই কি কি কোন মানুষের মনে তারা এরকম জিনিস হবা আলী তার নেতা যারা জান্নাতি যারা তাদের জন্য আল্লাহর চাই আমাদেরকে জাহানামাজ করো আল্লাহ তুমি আমাদের সকলকে অন্তর্ভুক্ত করো আর জান্নাত জান নিশের উপরে সভান আর জান্নাতে যখন যাবেন যে কয়েকটি জান্নাত রয়েছে সভার উপরে যে জান্নাত তা হচ্ছে জান্নাত কোথাও কারণ এটা হচ্ছে জান্ন আর এটা হচ্ছে মেডিকেল স্তরে আর ওখান থেকে সব জানাতে ওখান থেকে সবকিছু সাপ্লাই করা হয়তুল আচ্ছা ওখানে যাবেন তো কিছু গুণ বলছেন ওখানে গিয়ে মানুষ কি করবে বলে আর কিছু মানুষ আছে অর্থহীন আল্লাহ হেফাজতিরা আল্লাহর ফিকির করে তাদের সম্পর্কে একটি রায় আল্লাহ বলেছেন এবার শুধু সেদিন দেখলাম ওই কিছু মানুষ এরকম আলু জুবিল্লা বলছেন আব্দুল কাল জিল কুকুর কুত্তা বুঝতে পারছেন বলছে আব্দুল কাল জিল কুত্তা তো যেখানে বসা আছে ইন ব্যক্তি দেন না এর মধ্যে থেকে এক ব্যক্তি যে বেশি পিছু করে আল্লাহ বিকির করে তাহলে দুনিয়াতে যদি বেশি পিছু করে আল্লাহ বিকির করেন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 আচ্ছা এই জন্য বলেছেন ওই জায়গায় মানুষ ওই রকম তাসবিহের জ্ঞান পাবে যেভাবে মানুষ স্বাস্থ্য শাস্তে শাস্তে নেতে আবার কষ্ট না স্বাস্থ্য শাস্তে দ্বন্দ্বের কষ্ট হবে ওই রকম যারা জান্নাতে যাবে বড় ওই রকম থাকে শিকার লাগবে না অটোমেটিকলি সুবহানাল্লাহନ୍ତି লা tasma ইসলামের মানুষের ইসলামের সৌন্দর্য হল যে সে অর্থহীন কাজকর্ম থেকে দূরে থাকে আল্লাহিক দাও এরপরে ওই জানাতে কি কি রয়েছে কিছু কথা সংক্ষিপ্তালা শশুরাজ্লা আবার কি জানেন ওই জমিন করতে হল না রবাণের নির্দেশে আপনি যেভাবে বলবেন ওইভাবে আসেন পালির নদী পালির নালা পালির আর এই পালির নদী কখনো পরিবর্তন আছে বেশ কিছুদিন থাকতে থাকতে থাকতে থাকতে গন্ধের পরিবর্তন হয়ে যায় না এর মধ্যে কোন পরিবর্তন আর কিছু দুধের লহর থাকবে আমরা তো এখন দুধ পাই না ভাই ওই চিনের দুধ খাও আর ওই কি আসল দুধ না এটা এটা হচ্ছে অন্যরকম বিশেষ করে আমাদের দেশ তো পাওয়া গরম এমন দুধ দেহ দুধে সে পানি মিশায় না পানিতে দুধ মিশায় তাহলে এই চির দুধ খেতো না বুঝতে পারছি গন্ধ বন্ধ করে এখন এটা জানা নাই তো এটাই খাচ্ছি এই তুমি যখন জানতে যাবে আর কিসের ওই সহের লহর থাকবে এটা দুনিয়ার শহর এটা হচ্ছে জন্নাতি শহর খাবেন তখন শুধু সারা শাড়ি পাবেন طب خالص خالص আর আরে এটা ওয়ানহাার মুন আসল মুসাফায় একদম সাফ সফা পরিষ্কার পরিচ্ছন্ন মধুর মতো জানেন সুবহান আল্লাহ দুনিয়াতে আমরা তো যখন আমল হচ্ছে দেইগা جاتی মঙ্গলে দেইগা جاتی কিনা আমরা তাহলে দুনিয়া الدنيا يجد بسي آخرت يجد بسي دنيا يجد بسي جنة يجد بسي ايوار جنة يجد تطع اما دير شكول الجنو مجد اما جنة لرد جنو كاروه كاروه كاروه كاروه انا الله قل بوالله كم يعمل ديرك جنة الفردوس بسي ديرن تلوق ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرات حسنة وقنا عذابا ما اتش فيها عين جارك ارقونه فيها سور مرفوع اصن উঁচু উঁচু আসন থাকবে আপনার জন্য আপনার চেষ্টা করে চেষ্টা করতে হবে। আপনার মন যা তাই উপস্থিত থাকবে আর কি জানেন মানে ভালো কার্পেট উন্নত কার্পেট সর্বত্র ছড়ানো থাকবে আপনি যেরকম বলবেন ওইরকমই লাল গাছ যদি কোন ব্যক্তি আমল করবেন আর জান আপনার জন্য সহজ হয়ে যাবে আর শুধু আমল করলে হবে না ইলিম আমল করবেন আর তা করবেন সকলকে মাফ করো আল্লাহ তুমি আমাদেরকেও আজাদ থেকে নজাত দাও انك انت السميع العليم أنت الرحيم ربنا حملنا من ازواجنا وذرياتنا قرة اعين واجعلنا للمتقين اماما ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم اللهم صل وسلم وبارك على نبينا محمد وعلى اله وصحبه ومن تبعهم باحسان إلى يوم الدين جزاكم الله خير